স্তর গুলো কিন্তু মাধুরানি ইত্যাদি নিয়ে আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাত এই শ্লোক গুলিকে অবলম্বন করেই ভালো প্রাপ্তি পর্যন্ত চতুর্থ ফলান্তর সাধক शतफल कथा फलान साधकृत शतफलम कविम कलमसापम श्रवण मंगलम श्रीम इस कथाम विशेषण এবং এই বিশেষণগুলির দ্বারা ওই দুটো অমৃতের থেকে যে শ্রেষ্ঠতায় কথা অমৃতের এবং সেই সঙ্গে সঙ্গে ফলান্তরের সাধনগুলি দিকে সত্য আছেই আশা দলের সঙ্গে তো আছেই তারপর আবার অন্যান্য ফলে সাধক কি বলছেন তপ্ত জীবনম জীবয়তী সংসার তাপক্ষিন্নান মৃত্যুদশা জীবতিপখি জীবতি সংসারত ভিড় আমাদের বলছে তপ্তানকে জীবন দিয়ে থাক তো তপ্তানীব বলতে বিপিটি কিংত সংসারতা জীবতি মৃত্যু পর্যন্ত দোষা তো সংসারটা ভাগয়ে ছয়টি লক্ষণ উপক্রম উপহার ফলম অ্য নির্ণয় প্রথমেই বলা হলো হরিথা শ্রবণের মহিমা নিগম কল্পত লিঙ্গ সাক্ষাৎ বলা যে সংসার নানা প্রকার দুঃখ দাবাগ্ন নিরন্তর জীব কুলকে একবারে গোবিন্দচরণ বিমু জী সংসারে এসে এই সমস্ত দুঃখ দাবাগ্ন জর্জরিত হতে হতে নানা জনী ভ্রমণ করে বেড়াচ্ছে বলেন একটা বিশাল সিন্ধুতে যেন অনন্ত তরঙ্গ রাজি তাই সংসার সিন্ধুতে দুঃখদণ্ডের অনন্ত তরঙ্গি তিতা জ্বালা সমুদ্রের কত ছোট বড় দুঃখ মনস্তাপ্তি তো এই সংসার সিন্ধু আবার অতি দুস্তর চেষ্টা তাই কখনো হয় সিন্ধুকে এত বড় বিশাল তরঙ্গাই তো সিন্ধুকে সাঁতার কেটে কেউ পার হতে পারে জাহাজ চাই বললেন জাহাজ একটা আছে বেশি নাই এক এই দুষ্কর সংসার সিংহে যাওয়ার উপায়ান্তর নাই উপায়ন্তর অসম্ভব যে নৌকাটি কি বললেন ভগবত পুরুষোত্তমস্ব লীলা কথারস নিষেবন অন্তরে ভগবান निनात इनी कारो मन सन्देह जानते अच्छा दीदी भगवान पुरुषोत्तम लीला कथा श्री सेवन नीर्तन ना करवन कर আর একদম নিরপেক্ষ সাধনা অথচ বলা হলো যে লীলা কথা নিষেবন ব্যতীত অন্য নৌকায় নেই আর লীলা কথা আরো নিষেবন এবং আছে সেখানে নামের সঙ্গে ওটাকে যোগ করাও যাবে না কারণ লীলা কথারও এরূপ যদি প্রশ্ন হয় তো নাম এ উপায় নেই হ্যাঁ নামে নিষ্ঠা হলে তিনি নিশ্চয়ই সংসার কিন্তু সে তো হবে কিন্তু আপনি যে নিষ্ঠার সহিত নাম সাধনা করবেন যদি প্রথমে আপনার হরি কথা শ্রবণ না হয় তো নাম কি কেন গ্রহণ করতে হবে সংসার কি কে যাওয়া আপনাকে প্রথমে আরও শ্রবণ হবে তবে আপনি পূর্ব জন্মে আপনি কোনোদিন না কোনোদিন শুনেছেন না শুনলে ওটা হবে এই জন্যই উপায় শুভাত বলতে লিখেছেন এ না কথা রস বিষেমনটি হচ্ছে আদ্য এবং শ্রেষ্ঠ ভগ্ন জিবী যে ভগবত কথা মৃত শ্রমণ পুটে সৃতন্ত্রদস্বরূপ এই যে লিখছেন তপ্তানীবেন সংসারতা জীবতি সংসারতা কে জীবনদান করে থাকি मृत तो, समसार तापके तो, तो पान मुख ना कानकुटीशी जान पान पात्र पान कल खुले रा ঢুকতে দে না কিচ্ছু করতে হবে না শ্রবণে সুসমৃত কুনন্তীতে বিষয় বিদুষ্টাসন যার জন্য সংসার এই যে বিষয় বাসনা এই বিষয়ের বাসনা তৎক্ষণাৎ তোদের থেকে বিদুরিত হয়ে যায় পবিত্র হয়ে যায় পুনন্তিতে বিষয় বিদূষিত আসন বিষয় বিদূষিত আসন পুনন্তি বিষয় দূষিত আশয়কে তিনি তৎক্ষণাৎ পবিত্র করেন এবং ব্রজন্তী তৎচরণ সরুহানতি ভান্তি এবং কাছে পৌঁছে দিলেন আর কোথাও দাঁড়ালেন নাই বললেন শ্রীবন্তী আর ভ্রজন্তী আত্মশতা ভগবানের কথা যিনি কর্ণবুটে শ্রবণ করেন সংসার না শেষ হয়ে যায় তার কারণ বিষয় বিদূষিত আসন कितनी आर करार ब्रजंती चरन जार कथा विषय विदयी करा तारिख के रक्षा ता कर শত শত হাজার হাজার এই যে সংসার তাপ ফিনের থেকে বাঁচাচ্ছেন ভক্তকে ভরি কথা ভক্ত যখন কথা করেন তখন কি তিনি মনে করেন যে এই কথা আমি শুনছি আমার সংসার ভয় করবেন কথা না তো आस्तने संग पान संगे पानी पानी खाते मन खबर गोटे जापाक हजम रक्त सब तो धातु गठित बेचे थकब एंता खाचन साधारण मानुष तो नहीं যারা এই সমস্ত জানেন স্বাস্থ্য দপ্তরই তাই ডাক্তারবাবু আছেন জিজ্ঞাসা করুন উনি কিভাবে খান উনি কি এগুলা চিন্তা করে খান কেউ খায় না আসাদ সকলে খান ওটা আপনি জন্য আপনা চিন্তা করার দরকার ভগবত কথা অমৃত মাধুরী অমৃত কোথায় অমৃতম আর বস্তু আপনি আস্বাধন করে যাচ্ছেন আর সংসার ক্ষয়কারটাও আপনি করবেন তার জন্য আপনার মনসংযোগের দরকার লাগে সেই দু শক্তি ওটা আপনি হবে শুদ্ধ ভক্ত কখনো প্রার্থনা করেন না যে ওটা আমার হোক এই চিন্তা তাদের তারা কথার সে করে যাচ্ছেন ওটা আপন হয়ে তাপ আমাদের আছে ওদের তো নাই দেহী না হিজার সংসার কুপ কাহাতা হইতে না চাহে উদ্ধার বিরহ সমুদ্র জলে কামিনে গোপীগুণের হতা ওদের যদি द्वारापित प्राण शीतल प्रसंग श्री श्री गोपीनाथागामीकाल श्लोक শ্রবণমঙ্গল শ্রীমদি গোদনা সন্ত শার মতে দশমসে और बोलीला अंगुट मुनि श्री श्री रास पंचायतैते गोपी गीत नामक एको त्रिसोय थाए नवम संख स्मिते रास लुक्ता भगवान श्रीपाद बाद्राणी कृष्ण विरह कातरा भुज सुंदरी गोनीत श्री मुहोक्तिते শ্লোক বললে নব কথা মৃতীবন কবি মঙ্গল শ্রীমদাত হে কমলোচন তপ্তীবন অভিভিরীড়িতং কালমস্থাপং অর্থাৎ তাপ দগ্ধ জনীর জীবনপ্রদ অভিগান কার্ত্রিক সংস্তুত এবং निखिलক প্লিস বিনাশকারী শ্রবণং মঙ্গলাম শ্রীমাৎ আৎতম শ্রবণমাত্রে প্রেম সমৃদ্ধিযুক্ত অমৃত রূপ অমৃত যে জনা গৃহ্নতি উচ্চারন্তী যেসব ব্যক্তি এই কথা কীর্তন করেন কীর্তনের দ্বারা প্রচার করেনা হয়ে থাকে গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই কথা অত শব্দের যথামতি আস্বাদন করেছি সেই মহাভাবের যে বিশাল এবং বিপুল অনুভূতি সেই অনুভূতি রস দিয়ে এই গোপীগীতির প্রত্যেকটি শ্লোকের কলেবর গঠিত বিশেষ করে এই শ্লোকে তারা যে শ্রীকৃষ্ণ কথা গোস্বামী পাচির আদ্য এবং শ্রেষ্ঠ বলে উল্লেখ করলেন কথা রুচে শৈব भजनशील भक्त जरा तरिक रुचि भजन आद्य सूत प्राण जिसको महानुत श्लोक अपूर्व हरिकथार महिमा अवगत हो बार जानते তারা মধ্যে কারণ প্রাচীন টিকাকার ছিল স্বামী পাত এবং আমাদের গোস্বামী পাদ গণ শ্লোকটির প্রত্যেকটি শব্দকে অতি চমৎকার বিশ্লেষণ করেছে এবং সেইভাবে আমাদের এই গোপী গীতি হবে ধরি জীবনম তোমার কোথায় বিশেষণ দেওয়া হচ্ছে প্রথম তপ্ত জীবনপাত বললেন তপিরহ খিন্নান কিন্তু সংসার তাপান্ত রক্তেন তোমারই কথা কথা মৃত সংসার তাপ খিন্ন যারা তাদেরকে রক্ষা করে থাকে মৃত্যু প্রভৃতি দশার থেকে তাদেরকে রক্ষা করে বিরহ তাপিতা ব্রজ সুন্দরীগণের সংসার তাপের থেকে যে রক্ষা করে কৃষ্ণ কথা সেই সম্বন্ধে গতকাল আমরা কিছু আলোচনা করেছি কোনোকে ভগবত পুরুষার্থ এই যে ভগবৎ কথারূপ অমৃতের নদী এই নদীর জলরূপ অঞ্জলিতে পান করতে হয় কোন ব্যক্তি আছেন যিনি পুরুষার্থ সার্বিক পুরুষার্থের সার্বিত এই যে বয়ে যাচ্ছে অমৃত নদীর জল কর্ণারূপ অঞ্জলিতে তারা এই স্বাদন করেন পান করেন সঙ্গে সঙ্গে বলছেন তাহলে মুখ্য ফল কোনটা ওই যে পান করছেন অমৃত কর্ণদারে অমৃত পান করছেন যে ওইটি তো মুখ্য ফল এই জন্য বললেন কথা শব্দ দুটো এক শতফলং এবং ফলান্তর সাবন আনুসঙ্গবৌষাত হচ্ছে সংসার রোগীর একেবারে অবশান্তরী সেবন করলেই নাশ ভবৌষা को था स्वर्गर अमृत नोल देखे नार नारी मनीषी सारा विश्व कृष्ण कथा कीर्तन कर बेड़ा অনন্তীবকে চরণে নিয়ে যাচ্ছেন তারা কৃষ্ণপদার গান করে দিলেন সৃষ্টি বিস্তার উনি দশ হাজার সন্তান সৃষ্টি করে আর তাদেরকে বললেন যাও সৃষ্টি বিস্তারে জন্য তপস্যা ওনার করতে লাগলেন আমাদের তপস্যা করতে বলেছে না বলছেন এইটুকু যদি গোবিন্দ ভজনের বাঁচা তোমরা সকলে দিতে তাহলে তো গোবিন্দ চরম সংসার বিস্তার করতে হবে মান দেওয়া নিয়ে তার জন্য আবার তপস্যা যখন করছো তখন দক্ষরাজ আর শুনে তো চোটে লাল ব্রহ্মার কাছে গেলেন বললেন আপনার ছেলেটি ভালো ছেলে নয় না আরো কারণ করবেন সৃষ্টি থাকতে দেবে কি হলো দশ হাজার সন্তান সৃষ্টি করলাম সবকে বলছেন করেছেন তুমি আরো সৃষ্টি করো আবার দশ সৃষ্টি করলো সৃষ্টি করে পাঠিয়ে দিলেন যাও তপস্যা করো সংসার বৃদ্ধি চো আবার সেই দিয়ে যাচ্ছে বৎসগন তোমরা কি করছি তোমাদের দাদা দ্বারা তারা কি করেছে জানো তা জানিনা তারা গোবিন্দচরণ উপাসনায় গোবিন্দচরণ উপাসনা করি করব না যে দক্ষ রাজা শ্রবণ করলেন একবারই তেলে বেগুন কোন প্রয়োজন পড়ে উনি চোটে লাল হয়ে আছেন একেবারে দেখেই বললেন সর্বনাশ করবার জন্য জগতে তুমি ঘুরে বেড়াচ্ছ আর উনি বলেন তোথা আসে তাই ভগবান কি করুনা করলে সর্বত্র হরির কথা কীর্তন করে বেড়াবো এই আমার কাজ তাহলে যাচ্ছেন সর্ব হরি কথা কীর্তন করছেন নিশ্চয়ই কিন্তু এত বিশ্বকেছেন কথা শুনিয়ে দ্বারা যার ফল গোবিন্দচরণের অতি আনু দেব তাদের হচ্ছে না কেন তুই দেবশ্রী সেখানে যান সেখানে তো কথা শোনান বললেন ইচ্ছা করেনা তাদের যে অমৃত খেয়ে ভোগের আবেশ আর ওই যে অভিমান মহৎ ইচ্ছা করেন না ব্যক্তিকে কৃপা করতে ইচ্ছা করেন না করছেন না ধনগর্বিত ভোগিত ব্যক্তি ওরা অমৃত খেয়ে আবেশ আর সেই ভোগের প্রাবল্যে তারা নারদ কে সাধারণ একটা ঋষি বলে মনে করেন আমরা করি নাই যা ও দেবতাই তো একটু জব করে এই ও বৈশিষ্ট্য তাছাড়া আমাদেরই পালন উত্তমত্ব জ্ঞানটা নাই তার কাছে হরিকথা কথা শ্রবণ মাত্র যে জীবন ধন্য ভাবে অমৃত সে জ্ঞান আসতে দেয়নি বঞ্চিত যদিও নারদা দিমনি সংসার থেকে আর উদ্ধারের উপায় নেই স্বামীপার প্রসিদ্ধ যে স্বর্গের অমৃত তাতে সংসার না আর মুখ্যামৃত হয় না বললেন হরি কথা শূন্য বা ভজন শূন্য মুক্তা অতি কর্মবন্ধন জীবন মুক্ত পর্যন্ত কর্মবন্ধনে যান কেন বললেন যদি রথযাত্রায় ঠাকুর যাচ্ছে সব ভক্ত তার অনুগমন করেন জ্ঞানী বলে আমি কি জন্য যাবো ভক্ত আমি জ্ঞানী জীবন মুক্ত ক্ষস এখন যদিও জ্ঞান আগ্ দ্বারা তার সব কর্ম হয়ে গিয়েছে তথাপি তাকে সেই অপরাধে ব্রহ্ম হতে হয় ব্রহ্ম রাক্ষস কেন ভগবান বলেন অহং ব্রহ্মাসমী অহং ব্রহ্মাসমি অহং যখন বলছ তখন আমার চরণে শব্দটা সবই রাখি ভগবানের চরণে অপরাধ যারা জীবন মুক্ত তারা বললেন সংসার তা আপনার শেখানো হয় না ব্রহ্মকে সিন্ধু বললেন তো ভাগবত ব্রজসুন্দরী বললেন তা কিছুই না কুয়া তারা আমাদের বিরহ দুঃখের থেকে আরো বেশি কিছু জিনিস আছে নাকি বিরহ সমুদ্র জলে কাম তিমিং হে আমরা কুপে পড়িনি আমরা সমুদ্রের মাঝে পড়েছি বিরোহ সিংহ সংসার তাপক্ষিন্নান জীবয়তি তিরহ তাপক্ষ রাধা রানী কৃষ্ণ কথা বলছেন আর শুনছেন মাথুর বিরোহে যেখানে চরম কথা অন্য়। জিনিস মানবতী হয়েছেন বিরোধে মানবতী হয়ে কৃষ্ণকে তিরস্কার করছেন শোন শোন গুঞ্জার করছে রাধারণী চরণ কমল কোটি কোটি কমল কমলের সৌরভ অপেক্ষা চমৎকৃতি সৌরভটা গুঞ্জার করছে তার চাটি আমি মাননি হয়েছি মান প্রসাদ জন্য এসেছি শোন বলি তো নামটা করছেন না কৃষ্ণ নাম করছেন तो नोरे से अशीतर संगे और सख्त दरकार মানুষটা ভালো থাকলেও অসিত বর্ণের যদি যোগ হয় তো ওকে খারাপ করবে আমি প্রমাণ দেব বলি রাজার ছেলে রামচন্দ্র সত্যিও যা কি বাবু তুমি যদি মৃগা করবে করো কিন্তু বানরের মাংস কেউ খায় না আর চামড়াতেও কিছু কাজ হয় না অনর্থ হত্যা করা ক্ষত্রিয়া যদি মৃগয়াই করবে তো বানরকে তো কেউ মৃগয়াও করে না মতো কালো বেচারা এই কালো মাংসের বলে রাখি আগে এই কালো মাংসের আবার এমন একটা যে কালো মাংস দেখতে আবার এমন ভালো যে ও দেখলেই ওকে একটা মো হয়েছে যায় ওই কালো बाबू तुम जी विमार इच्छा नहीं तो ना तारेटे दिल जाते जगते वि কোনদিনই যাতে তাকে আর দিয়ে কেউ না সেইরূপ কাণ্ড করবুক তাহলে না জানা যেত হ্যাঁ একটা ন্যায্যত রেগেছে কিন্তু পিতৃ সেত্ব পালনের জন্য বনে গিয়েছেন বউটিকে সঙ্গে সঙ্গে হাতে ধরে ঘুরে বেড়াচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ করছেন এই কথা রস আশ্বাদনের জন্যই ঘুরে বেড়াচ্ছে তিনি আসাধন করছেন সাক্ষাৎ কথার মাধুরী কৃষ্ণ কথার মহিমাবলা হচ্ছে কিন্তু ঘুরিয়ে হলে এতে শুন বলি সেইখানে শেষ নয় ব্রাহ্মণের ছেলে তপনিষ্ঠ ব্যক্তি সরল সুন্দর কিন্তু বেচারা কি করে যখন দিতে পারলো না তখন আবার গরুর বিশ্বেশন কেনে বা কাক খান খাওয়া পড়েছে কাক যেন কোন নিরীহ নারীর কাছ থেকে খাবার ईश्वरी मन कर ठाकुर आनी कलो लोकर जो दोष तो तन कलो लोकर कथाई बोलते সুতরাং দোষী ব্যক্তির কথা বলে না কথা আত এই গির বিষম দিনে ওই তার কোথায় জীবন রক্ষা কথা বলে বেঁচে আছি এইখানে তো বৃন্দাবন সেই কৃষ্ণের কথা যখন সেখানে ছিল সবাই কৃষ্ণ কথা বলত শোনার কোন অসুবিধা ছিল না কিন্তু এখন তার কাকে কৃষ্ণ কথা শোনায় তাই বলছি আর শুনছি নিজেই বলছি শুনছি এই শুনছি বলেই প্রাণটা আছে এক মুহূর্ত বিনামূল্যের সঙ্গে সঙ্গে প্রাণী দেহ ছাড়ে তারপরে স্বর্গের অমৃত মুক্তিরূপ অমৃত দিলে আমাদের বুকে আগুন চলছে যখন উপেক্ষাবাণী বললেন প্রার্থনা করছেন কে নজর ইচ্ছা আগ্নি আমাদের বুকে তোমার অজ্ঞাত সারে কোনো আগুন তোমাদের বুকে জ্বলে থাকে তো এই যে হেমন্ত কাল আর সামনে যমুনা হয়ে যাচ্ছে এতক্ষণ যমুনায় ডুব দিলে ঠান্ডা হতো সব ওরা বলছেন সেই অনন কোটি কোটি যৌন না, তার জন্য অমৃত চায় সে তো স্বর্গে রয়েছে না সেই অমৃত তোমার কাছে অমৃত পুরো কিনা ওই অমৃতের দ্বারা হবে না তবে মোক্ষামৃত বিরোহে কাক এক দিন মাথুর বিরোহে বলছেন সকিরে খেয়ে মরে যায় সেবা করু অঙ্গ দেখি সঙ্গ লালসে লাল সে ক্ষয় গুণ ধরম তুলনা সেই যদি তেজ জীবনে बोलते हा कृष्ण हा कृष्ण पुनराय जो जन्मग्रहण कर तक मृत्युकाले जाती से गति আবার পরজন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তোমাকে তুমি যদি কৃষ্ণ ভুলে মরতে পারো তাহলে আমাদের বরম কোন আপত্তি নাই যা তোমার কৃষ্ণকে ভুলে যদি মরতে পারো উনি বললেন সকি কৃষ্ণ কিসে ভুলে যায় বললেন ব্রহ্মজ্ঞানে যায় ব্রহ্মজ্ঞানে কৃষ্ণ ভুলে যায় তাহলে ব্রহ্মজ্ঞান বলো কৃষ্ণ ললিতা বলছেন আমি তো এইসব কোনদিন হাত ধারি না বাবু তবে আমাদের বিশাখা অনেক কিছু খবর রাখ সবকিছু কামনা করছেন ভুলে দেখুন কি চাচ্ছেন তিনি এই বিরহনলকে নির্বাচন করার জন্য কিন্তু কি হচ্ছে আচ্ছা চল ললিতা যাই বিশাখার কাছে কাছে গেলেন সকি ব্রহ্মজ্ঞান শিক্ষাটা কুঞ্জে নিয়েস্ত সৌহম ব্রহ্মাস্তি কথাগুলা বলে যাচ্ছি তত্তমসী এই কথা কাঞ্চু এতে তো সুখে যায় তোমার চোখে অশ্রু আর দেহে পুলেন কি করব সকি বল তুমি যত নির সেই নবনিরদাকার আমার হৃদয়ে এসে আর একেবারে তার কারণ ব্রহ্মনই প্রতিষ্ঠা গীতা নিজেই বললেন আমি ব্রহ্মের ধনীভূত প্রতিমা সেটা প্রেম আছে ওখানে ব্রহ্মানন্দে যাবে কেন আর বিরহ রলকে নির্বাপিত করতে গিয়ে বিরহ রল কীগুনে বেড়ে গেল সুতরাং বললেনা ওটা ওই যে দুটো অমৃত প্রত্যেকটা শব্দে যোজনা করেছেন শান ওই দুটো অমৃত प्रथा ऋतुर अमृत के तुच्छ कर प्रत्येक नारे कविमाली ब्रह्मविधि ब्रह्मवीर जाओ नहीं गीति बोल ब्रह्म पिता क्यों गर्भगत सतान तुम्हें गर्भे बनि की क्या गर्तन क्या प्रभु आवा के गर्भर थे बड़ते আমি দ্বারকানা আমার নাম কৃষ্ণ গর্ভে থেকে কৃষ্ণের সঙ্গে পড়া করে বেরিয়ে। এত বড় ব্রহ্মবি তার কে ভগবত কৃপাতে তিনি পূর্ণ ব্যাস মনে মনে চলে মায়া নাই আর তপমনে বসে বসে চিন্তা করছেন সারা বেদরূপ দোধিকে মন্থন করে যে ভাগবতরূপ অমৃত আমি তুললাম আমার এত স্নেহের সন্তান সে বস্তু খেতে পারলো জনপ্রিয় এই শ্লোকের টিকায় শ্রীজির ক্রম সুন্দর ব্যাখ্যা লিখছেন যে ব্যাসু তং বসী কর্তু যজ্ঞ হরি কথা না হলে ব্রহ্মবিদ কে আকর্ষণ করা যায় সুতরাং কি উপায় তাকে একটু হরি কথা শোনাবো আমি তো অবসরে হঠাৎ সুযোগ মিলে গেল দপ দপ করে জ্বলছে সুখ জ্যোতির পর সেইখানে তবো মনে কোনো বলে কাছে ওই সনমন্ত্র বলে দিচ্ছি শ্রীপাদী গোস্বামীচন্দ্র লিখছেন ভগবত গুণময়ান শ্লোক বিশেষণ শ্রাবিত ভগবানের গুণময় শ্লোক কৃষ্ণ ভগবত মাধুরী বর্ণা হয় সেই শ্লোকে বললেন ভগবতায়ান খুব জলে যেমন শুনতে পায় বর এই দিকে চেষ্টা শুধু যত পাঠ করছে সেই মন্ত্র তত আবার আকর্ষিত হয়ে আসছে নিকটে ভূত মুনি ছাড়া রক্ষা কর্তা কেউ নেই ছুটে যাচ্ছে কাঠোরিয়া কি মন্ত্র দিলে গোসাই ভূত ওইটা ক্ষিমতি ভগবান বাদ রায় মহদাক্ষান বিষ্ণু জনপ্রিয় ব্যাসবতটা করাল সারা ভাগবত নিজের কাছে এবং এই কথা বলছেন না তব করেন ইড়িত মানে সংস্কৃতম সাইপার তো স্কুতম পর্যন্ত ব্যাখ্যা কর সিম্প শেষটিকে পরিষ্কার করে বললেন সংস্কৃতম আমরা ব্রজবাসী কৃষ্ণ কথা জানি আমরা যেটা বলি সেইটি সেইটিকে অনুবাদ করে যায় এই তো অনুবাদ শুভণি নিজে তো বলছেন না গত পৌচু নিজে বলছেন গত পৌচু যেখানে যেখানে গোপিকা রুক্তি পেয়েছেন গোপনে রুক্তি পেয়েছেন নিজে বলেন আমরা ও রহস্য জানি এবং অন্যান্য যে সমস্ত ব্রহ্মবিদ কবি তারা সেটির অনুবাদ করে বৃন্দাবনে এসে লীলাশ রাধারানীর কথার অনুবাদ করেছেন কৃষ্ণ এই জন্য অত আশ্বক নিজে তো বলেননি তারা নিজে জানেন এখানে করবেন কবি বলতে ব্রহ্মবি আর আমাদের গুসাহ ব্যাখ্যা করছেন কবি ভি ব্রহ্ম শিব চতুসনা তো অন্যই অন্য কবির কথা দূরে থাক ব্রহ্মা মহাদেব নিরন্তর চতুর্মুখী ব্রহ্মা কৃষ্ণগুন মহাদেব পঞ্চমুখী নারদ চতুর্থা কীর্তন করছেন মহাদেব কীর্তন করছেন কৃষ্ণ কথা তারপর চতুস্থ বৈকুণ্ঠে যে শ্রীনারায়ণী চরণ তুলসী সৌরভে ভক্ত হয়ে গিয়েছেন চতুসন্ত ছিলেন তো একদিন ব্রহ্মবিদ তারা ভগবানের নারায়ণ কাছে প্রার্থনা করলেন আমাদের এই জিহা তোমার গুণগান কীর্তন করতে পারে এই কান তোমারি কথা স্থবন করার সৌভাগ্য পায় এই জন্য তুমি এই যে ভক্তের কাছে অপরাধ করেছি জয় বিজয়ের কাছে তার জন্য তুমি নিজ আমাদেরকে নিজজনিতাও জনিতে চলে কথা আমাদের সাইপাত বললেন আচ্ছা এই স্বর্গের অমৃত বা যে মক্ষামৃত আছে সেগুলিকে কি এই সমস্ত মহাকবিগণ অমৃত অমৃতকে তুচ্ছিকৃত করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন বাবা ওই জিনিসটি চাইবেন না ভোগে কখনোই ভোগ শ্রান্ত হবে না যৌবনটা চেন যে ব্যক্তি বৃদ্ধ হয়েছ তুমি জনাগ্রস্ত ছেলে নিজের সন্তান তারও ভোগ করার আকাঙ্ক্ষা আছে না তার নিয়ে নিজে ভোগ করতে না এত বড় ভোগের পাগল সন্তানের নিজে পঞ্চাশ রূপ ধারণ ভোগ করলেন কতদিন মান্ধা তারা যার পঞ্চাশ কন্যা আছে কি ভোগ দেব দেখতেও পায় কিন্তু গেল ভোগের কারণ যেমন জ্বলন্ত অমৃতকে এই প্রকারের সমস্ত কবিগণ উচ্ছিকৃত করেছেন মন দেবেন নাক্ষামৃত তাকে তো আবার তার থেকে বেশি কবিগণ মহৎগণ যারা কথা রসেরা সাধন পেয়েছেন শুনতে ইচ্ছা করেন না বলতে ইচ্ছা পালতে মহাপ্রভু স্তুতি করতে গিয়ে ভাগবতের তত্তের কম্পাংশ লোকের শেষে যে মুক্তি সদা সদাভাগ আছে তাকে পাট পালতে বললেন ভক্তিপদে সদা এত বড় মহাপ্রভু বললেন ভট্টাচার্য ভাগবতের পাঠটা পাল্টে দিলে মুক্তিপদ শব্দ আছে ওখানে প্রভু ভক্তির ফল কি ভট্টাচার্য মুক্তি নহে ভক্তি ফল ভগব বিমুখের হয় দণ্ড কেবল এই নিন্দা যুদ্ধাদি করে কৃষ্ণ সনে যে শ্রীকৃষ্ণের সঙ্গে করে যুদ্ধ ইত্যাদি করে না লড়াই করে তাদেরকে যে মুক্তি দেন আর এই জ্ঞানীগণ সেই প্রকার যুক্তিবান এখানে মুক্তি শব্দের অর্থ হচ্ছে গোবিন্দের চরম মুক্তি পদে যার সেই মুক্তি পদ হয় নবম পদার্থ মুক্তির কিম্বা সমাজ দুই অর্থে কৃষ্ণ কহে কাহে ভট্টাচার্য কহেন ওই শব্দটি কহিতে না পারি তোমার তো জানি বটে শব্দটা উল্লাস আর মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণাত্রা যে ভট্টাচার্য করে পড়ায় মায়ের তার ওই চৈতন্য প্রসাদ এখন দেখুন কত তর্ক করেছেন তিনি গোপীনাথ আচার্যের সঙ্গে তার শিষ্যেরা তিনি নিজে এই মুক্তিবাদ নিয়ে তর্ক করার পরে এই রসাভাদসরাজ মহাভাবিত এত রাজ মুক্তিবাদী কে কিন্তু রসেরাজন পেয়েছেন কোথায় উল্টে গেল তো এই জন্য বলছেন এই সমস্ত কবি যারা তারা কিন্তু ওই দুটো অমৃত আছে আমাদের শিশু মুি কলমসাধং শ্রবণ মঙ্গলম সিংহদাধ এবং ইত্যাদি যে সমস্ত বিশেষণ হরি কথার উল্লেখ করছেন আমাদের গুস্বামী পাত স্বামীচরণ তার থেকে যে বাক্ষারস নিষ্কাসন করেছেন শ্রী শ্রী গোপীনাথের ভাগতে দশম সকন্ধেলাশুটমুনি শ্রী শ্রীরাঞ্চা গোপিগীতি নাম কটো ত্রিসাই নবম শঙ্ক রাজগুপ্তা ভগবান শ্রীপাদী গণির উক্তিতে শ্রীকৃষ্ণের কথামৃতের প্রভাব বর্ণনা করতে গিয়ে বললেন জীবনীড়ি কলমা শ্রবণমঙ্গল শ্রীমদা ভুমি গৃহতিহমা মৃত জনের জীবন প্রদায়ী মুী শ্রবণ মঙ্গল শ্রবণ মাত্র মঙ্গল প্রদাত বিস্তৃত তোমার এইরূপ অপূর্ব মহাত্মযুক্ত কথামৃত যারা জগতে বিতরণ করেন দাতা কর্মপুজ্য শ্রী শ্রী টিকাকার গণিতার আশ্রয়ে যাবত আমরা এই শ্লোকের থেকে কথাম তারপর তোমার এই কথামৃত কলমসাপম কলম সাপম সাধারণত কলম শব্দের একটা আবিধানিক অর্থ হচ্ছে পা কলমা প্রথম শ্রবণ মাত্রে উদয়ে যেমন অন্ধকার নাশ পায় আমরা স্পন্ধকুমারে ব্রহ্মনারদ সংবাদে দেখতে পাই এই প্রসঙ্গে ব্রহ্ম নারদারদ যে ব্যক্তি শ্রীহরির কথা শ্রবণ করেন শেষে বলছেন হে বিপ্রেন সন্দেহ এই কথাতে কোন সন্দেহ করিও না এই কথা সন্দেহের কথা নয় নৈব ভূতম সামিপাদ ব্যাখ্যা করছেন এই কথা অত কাম কর্ম নিরসনকারী অর্থাৎ এই পাপ পুণ্যজনক যে কাম্যকর্ম এই কাম্যকর্মকে বিনাশ করে থাকে